নোংরা হচ্ছে অপসংস্কৃতির স্তূপে হারিয়ে যাচ্ছে আমাদের ইসলামী সংস্কৃতি এদিকে বেড়েই চলেছে ভণ্ডামি হত্যা সুদ ঘোষ ও টেন্ডারবাজি সহ সব ধরনের অপকর্ম এমন এমনকি ইসলামের অন্যতম স্তম্ভ সারাতির মধ্যেও চলছে সীমাহীন অবহেলা বহাল থাকা সত্ত্বেও ওরা থেমেনে আবিষ্কার করে চলছে নতুন নতুন নাপরমারি পন্থা প্রিয় মুসলিম জনতা আমরা কি শুধু ওদের এসব নোংরামী বেহায়াপনা নির্লজ্জতা চেয়েছে দেখব ওদের বাক্যগুলো কান পেতে শুনব আমাদের ইমালি সবজিগুলো কি একেবারেই হারিয়ে গেছে কাপুরুষতার অতল গহ্বরে আমাদের রক্তের স্পুলিঙ্গ কি একেবারেই তলিয়ে গেছে আসুন বিজাতিতের রোপণ করা এ অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় যাতে ওই পাগলেরা আমাদের ইসলামিক পরিবেশে তাদের নোংরামির বীজ রোপণ করতে না পারে আর সাথে সাথে এও জানিয়ে দেয় নতুন কোন পাগলের আমদানি মুসলিম জনতা বরদাস্ত করবে না অপসংস্কৃতিকে সুস্থ সংস্কৃতিতে পরিণত করাই আমাদের লক্ষ্য আর এ প্রত্যাশাকে সামনে রেখে সিলেটের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার ইসলামী সাংস্কৃতিক কাপেলা এবারে নিয়ে এসেছে চমৎকার একটি আয়োজন সিলেটের আঞ্চলিক ভাষায় পেরোডি সঙ্গীতের আকর্ষণীয় অডিও অ্যালবাম নয়া তাহলে শুনুন দুণ্ডিবাড়ের তরুণ প্রতিভাবান শিল্পী হাফেজ মাওলানা তাহিরুজ্জামান ও হাফেজ খাইরুল বাসার দিলওয়ারের কণ্ঠে দুন্ডিবাড়ির এবারের আয়োজন নয়া ফাগলের ঐসে